পবিত্রতা বর্ণনা করছে যা আসমান সময়ে ও জমিনে আছে সকলেই বহু আজিজুল হাহিম আর তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞা তিনি বহিষ্কৃত মা গণাংতম তোমাদের ধারণাও ছিল না যে আই আখরু তারা কখনো বহিষ্কৃত হবে আর তারাই ধারণা করে রেখেছিল যে আন্না হুম হুসম আজাব এমন স্থান হতে পৌঁছালেন যে তাদের ধারণাও ছিল না আর তাদের অন্তর সময়ে আতঙ্ক সৃষ্টি করে দিলেন ই উপদেশ গ্রহণ করবসর হে জ্ঞানীগণ আর যদি আল্লাহ লিখে না রাখতেন আলাই হিম তাদের ভাগ্যে নির্বাসিত হওয়া আজাবাহম এটা এই কারণে যে তারা আল্লাহ ও তার বিরুদ্ধ চারণ করেছে করে যেগুলোকে তাদের মূল সময়ের উপর দন্ডার মান থাকতে দিয়েছি তা আল্লাহরই নির্দেশানুযায়ী হয়েছে আর যেন যার কিছু আল্লাহ নিজ রসুল তাদের থেকে দিলেন তো তোমরা না অশ্ব করেছো। আর প্রত্যেক বস্তুর পর আল্লাহর পূর্ণ ক্ষমতা রয়েছে হতে আর আত্মীয় স্বজনদের আর এতিমদের আর গরিবদের সাবিল আর মুসাফিরদের হয়ে পরেদের গ্রহণ করোহু আর যা হতে তোমাদেরকে নিষেধ করেন তাহতে বিরত থাকো আর আল্লাহকে ভয় করো শানি নিঃসন্দেহ আল্লাহ কঠোর শাস্তি সেই অভাবগ্রস্ত মুসাফিরা আল্লাহর অনুগ্রহ ও সাহায্য করে এরাই সত্য পরায়ন দারুল ইসলামে এবং ইমানের মধ্যে মিম কবলিহিম তাদের আগমনের পূর্ব হতে ইউনা এরা ভালোবাসে তাদেরকে মানে হায়া যারা তাদের নিকট হিজরত করে আসে আর এরা নিজেদের মনে কোনো ঈর্ষা পোষণ করে না যদিও তারা ক্ষুধার্ত থাকে আর যে নিজের স্বাভাবিক কৃপণতা হতে রক্ষিত থাকে এরূপ লোকেরাই সুফল প্রাপ্ত হয় من بعدهم آر سي لنا آمدر ولی آر رب, رب আপনি বড়শীল করুণাময়ের অ্যাফারু কিতাব কিতাব প্রাপ্ত ভাইদেরকে যদি তোমাদেরকে বহিষ্কার করা হয় তবে আমরা তোমাদের সাথে বের হয়ে যাবো সাথে কারো যুদ্ধ বাদে তবে আমরা তোমাদের সাহায্য করবো অথচ আল্লাহ সাক্ষী রয়েছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। লাইন 90 আল্লাহর কসম যদি কিতাব প্রাপ্তগণ বহিষ্কৃত হয় লা ইখরুজুনা মাআহুম তবে এরা তাদের সাথে বের হবে না ওয়ালা ইন কুতিলু আর যদি তাদের সাথে কারো যুদ্ধবাদে লা ইয়ানসুরুনাহুম তবে এরা তাদেরকে সাহায্য করবে না ওয়ালা ইন নাসারুহুম যদি এরা তাদেরকে সাহায্য করে লা ইউওয়াল্লুন আল আদ্বাব তথাপি পৃষ্ঠপদসংপূর্ব পলায়ন করবে ফুম্মা লা ইয়ানসুরুন অতএব তাদের কোনো সাহায্য করা হবে না তারা সকলে মিলেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না কিন্তু সুরক্ষিত জনপদের মধ্যে অথবা প্রাচীরের অন্তরালে থেকে এটা এই কারণে যে তারা ধর্মীয় জ্ঞান রাখে না কামাথাল এরা সেই সমস্ত লোকদের দৃষ্টান্ত নেয় যারা এদের কিছু পূর্ব অতীত হয়েছে যারা নিজেদের কৃতকর্মের গ্রহণ করেছে মানুষকে বলে উলাম অতঃপর যখন সে কাফের হয়ে যায় তখন সে বলে দেয় তোমার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই আমি তো সারা বিশ্বের প্রতি তারা দুজকে গেল তথায় তারা সর্বদা অবস্থান করবে আর এটাই জালিন্দ শাস্তি হে ইমানদার গন আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো নিঃসন্দেহে আল্লাহ তোমাদের কার্যাবলী সম্পর্কে পূর্ণ অবহিত অবহিত আছেন আর যারা আল্লাহকে বলে রয়েছে আল্লাহ তোমার তাদেরকে তাদের নিজেদের সম্বন্ধে বেপরোয়া করেছেন উলায় এরাই পথভ্রষ্ট পরস্পর সমান নয় আজ হাবুলি আর এই কুরআনকে আলা জাবালিন। কোন পর্বতের উপর তবে তুমি দেখতে পেতে যে খাশি সদ্দেতুল্লাহ তা আল্লাহর ভয় ধসে যেত এবং বিদিন্ন হয়ে যেত আর এই তিনি অদৃশ্য ও প্রকাশ্য বস্তু সমূহের জ্ঞাতা রহমান তিনি বর মেহরবান পরম দয়ালুদিল ইহা ইল্লাহু তিনি এমন মাবুদ নেই তিনি রক্ষাকর্তা আল আজিজু মোহা পরাক্রান্ত আল জব্বার ও বিক্রিতের সংস্কার আলমতা আল্লাহ আলহ মানুষের অংশীবাদ পবিত্র সমস্ত বস্তুই তার জন্য পবিত্রতা বর্ণনা করছে মাহিআ যা আসমানসমূহ জমি রয়েছে আর তিনি মহা পরাক্রান্ত প্রজ্ঞাম হয়।